আবু জুহাইফা রজিল্লাহ তু আল্লাহ্ন বর্ণিত তিনি বলেন যে আমাকে নবী কাছে নেয়া হল নবী সাল্লাহ আল্লাম তখন আফতাহ নামক জায়গায় দুপুর বেলায় একটি তাবুতে অবস্থান করছিলেন বিলাল রদি তাবু হতে বেরিয়ে এসে জোহরের সালাতের আজান দিলেন এবং আবার প্রবেশ করে নবী সাল্লাহ আলাহ সাল্লাম এর অজুর অবশিষ্ট পানি নিয়ে বেরিয়ে এলেন লোকজন তা নেয়ার জন্য ঝাঁপিয়ে পড়ল অতঃপর তিনি আবার তাঁবুতে ঢুকে একটি ছোট বর্ষা নিয়ে বেরিয়ে আসলেন নাবি সাল্লা সাল্লামও বেরিয়ে আসলেন আমি যেন তার পায়ের গোছার উজ্জ্বলতা এখনও দেখতে পাচ্ছি বর্ষাটি সম্মুখে পুঁতে রাখলেন অতপর জুহরের দূর রাকাত এবং পরে আসরের দূর রাকাত সালাত আদায় করলেন বর্ষার বাহির দিয়ে গাধা ও নারীরা চলাফেরা করছিল